বন্দে গুরুপদন্দ ভক্তিদম্বিত শ্রীচৈতন্য প্রভু বন্দে নি নন্দহিত শ্রীনন্দনন্দন বন্দে চরণ গোপীজন সামূত বৃন্দ মনোহ বঞ্ছা কল্প কৃপা সন্দেব পতি পাবভ্যো নমো নম মচাং পঙ্গু লঙ্ং হাইি কী পামবন্দে পরমদমাধব বৃন্দায় পিয়া বৈকেশ কৃষ্ণভক্তিপদী দেবী সমো নারায়ণ নমস্কৃতর্তম দেী সরস্বতিস্তুজ মুদী সঙ্কী কৃষ্ণ কথোপদ গৌরীপ্রস প্রকাগুভক্ত ভিপ্রমদাক ধেয় সিভ্নম তেথা পদবি শরণ্য ভীতাহমা লিভূত বন্দে মহাপুষতে চার স্ট্যুষ্ট রলক্ষিম ধর্মীষ্ট বচা যদুগা দুদি বধাব বন্দে মহাপুষতে চরিদন হল চন্দমি ছঠায়ে বিসুজিত সদর্শি পূর্ণাগ্রসাগর সারমতি সারাধিকা ময়ি কথা শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিতর শিবসি গৌরভক্তবিন্দ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিতান্দ সৈতাধর শিবাসী গৌরভক্তবিন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে হরে রাম হরে রাম রাম আজানুম্বিতভুজ কনকত সঙ্কীতন কবিতর কমলা হতা বিষা পালো বৌযধর্মপালো বন্দে যগৎ প্রিয় করুণতর হরে কৃষ্ণ হরে কৃষ্ণ ষ্ণ হরে হরে হরে হে রে কৃপা সিন্ধুসুসূর্ণ সর্বোপ নিপৃহিদ্ধ सर्विद्यासारदावशयच्छेत्ता गुरुराहित सिंधु सुसंपूर्ण सर्वसत्पकारक निस्पृहोसर्वतो सिद्ध्यविद्यासारदा सर्वशयस अनल गुरराहित शीलभक्तिद्धांत सरस्वती गोस्वी ठाकुर बहुपा दयन्य जाना जख प्रथम यहापुरुषर संगे हमारे हल जो सर्वप्रथम आर परमहंस श्रेष्ठ यहापुरुष गुरुपाद पद्मेर संगे प्रथम जो देखा हल तक चरण दर्शन संगे संगे हम अनुभव करलम जे एत दिन भेवे एत शिक्षित विद्वानी एत उचुकूले आविर होर जन्म ईश्वर स्रुतोषीजे अभिमानगुल परहंसश्रेष्ठ अवधूत चूड़ाम से ही गुरु पा पद्मी चरण दर्शन करार संगे संगे हमार मधे थके से अभिमानगुल समस्त नष्ट ग গুরুপাদ পদ্ম দর্শনের মহারাজ প্রথম লাভই হল বৈষ্ণব এবং গুরু দর্শনের প্রথম লাভ হল নিজের মধ্যে থেকে সমস্ত অভিমান বিগত হয় এটা হচ্ছে প্রারম্ভিক জিনিস কোনো উচ্চ বহুত উচ্চ সেই হিমালয় পর্বত কোনো অত্যন্ত অদ্ভুত জিনিস যার কাছে গেলে আমি নিজেকে অত্যন্ত ক্ষুদ্র মনে করি সেরকম অদ্ভুত জিনিসের কাছে সেরকম মহিমাময় বস্তুর কাছে আমরা আমাদের মাথাটাকে নিচু করি আমরা মাথাটাকে সব জায়গায় নিচু করতে পারি না যারা অভিমানী ব্যক্তি তারা পর্যন্ত হিমালয় নামক যে বিশাল একটা অদ্ভুত জিনিস তার কাছে গিয়ে অবাক হয়ে যান এই একটা কোথায় বিশাল পর্বত কোথা থেকে আর তার কাছে কোথায় ক্ষুদ্র আমি কোথায় পতঙ্গ সময় আমি কত কোনো অস্তিত্ব নেই যাদের অনুভব আছে কিছু অনুভব করেন অনুভব না থাকলে তো কোনো কথাই আসে না বলছেন যতক্ষণ পর্যন্ত আমরা দেখি বিশাল কোনো বিদ্যান ব্যক্তির কাছে যাই নিজে যদি অশিক্ষিত হই বা অর্ধশিক্ষিত হই অল্প কিছু পড়াশোনা জানি তখন তার কাছে কী লজ্জা পাই নি যে যখন আমরা সাধুগুরু বৈষ্ণবের কাছে যায়, তাদের হয়তো ফাটা কাপড় আছে পায়ে জুতো নেই কোনো কিছু হতে পারে কিন্তু তাদের মহিমা দেখে যারা অপরাধ করেছেন সে মহিমাও দেখতে পান না সেগুলো দেখে আমাদের মাথা এমনিতেই নিশু হয়ে যায় তার জলজগতের ঐশ্বর্য কত আছে সেগুলো বিচার আমরা করি না করতে পারি না হয় না বড় বড় রাজা মহারাজ তারা পর্যন্ত যখন সাধুগুরু বৈষ্ণবের সঙ্গে দর্শন হয় তারা তাদের সন্মুখ দর্শন হয় তখন বলেন আও মহারাজ আও আসুন মহারাজ আসুন আসন গ্রহণ করুন মহারাজ মহারাজ তো উনি ইনি তো মহারাজ না ওনার তো কিছু নেই ইনি তো নিঃস্ব বললেন না মহারাজ ইনি মহারাজ কেন ভগবত প্রেমেতে ইনি ধনী যেজন কৃষ্ণ প্রেমেতে ধনী হন ভগবানের প্রতি ভালোবাসা যা যত আছে সে তত পরিমাণে ও ধনী ব্যক্তি সেই সম্পত্তি নিয়ে জগতের কোনো মাথা ব্যথা নেই সেই জন্য গীতাতে ভগবান অত্যন্ত মানে আমাদের সচেতন করার জন্য বলছেন যা নীসা সার্বভূ তা নাম তস্যাম জাগ্রতি সংগঞ্জ যারসাম জাগ্রতি সংগ্রামী সা বড় অদ্ভুত কথা এইসব ছেলেপেলেগুলো কাউকে কাউকে দোষ দেওয়া যাচ্ছে না বাস্তবিক পক্ষে তারা সেই অমৃত পাচ্ছে না হয়তো আমাদের দোষ আমি অপদার্থ হয়তো তাদেরকে সেগুলো দিতে পাচ্ছি না যদি দিতে পারতাম তারা তাহলে এইসব নোংরা জিনিসের প্রতি কেন আকৃষ্ট হবে হতে পারে না দোষটা আমারই প্রভুপাদ কথা বলছে দোষ আমার একদা দুই ব্রহ্মচারীর মধ্যে তর্ক হচ্ছে বিশেষ বিষয় নেই ইনি বলছেন মঠের মধ্যে কিছু নেই আমার বিদ্যা আদি অর্জন করার জন্য বাইরে যেতে হবে আর ইনি বোঝাচ্ছেন দুজনের মধ্যে তর্ক হচ্ছে আর বহুপাত লাইব্রেরি থেকে বেরিয়ে আস্তে আস্তে নেসে সিঁড়ি দিয়ে নেবে আসছেন ওরা খেয়াল করেননি যে বহুপাত ছেঁড়ে দিয়ে নেবে আসছেন নেবে আস্তে আস্তে সেখানে যেই দুজনের নজর পড়েছে বহুপাত তখন সেই সিঁড়ি সেই জায়গায় দাঁড়িয়ে সেখানে বলছেন যে দোষটা এদের নয় দোষটা এদের নয় দোষটা আমার দোষটা এদের নয় দোষটা আমার এদের থাকার কথা ছিল যদি হরিভজন করে যদি সত্যি বাপের বেটা হয় হরিভজন করে তাদের থাকার কথা ছিল গাছের তলা গোস্বামীগণ তাই থেকেছেন কিন্তু তাদেরকে আমি দোষী কেন এই করে এইসব জায়গা করে দিলাম তাদের থাকার জন্য ভালো খাওয়া ভালোভাবে তারা থাকতে পারবে প্রসাত পাবে কেনই ব্যবস্থা এই যে তাদের আরামের ব্যবস্থা করে দিলাম হরিভজন যারা করে মহারাজ তুমি আটকাতে পারবে না অনেকে বলে কিন্তু হরিভজন যারা করা তাদের কোনো বাবা আটকাতে পারবে না তোমার যত শক্তি আছে তোমার অর্থ বল আছে তাদের বিরুদ্ধে যাও উড়ে যাবে এবার ফুঁ দিলে খড় উড়েই যায় উড়ে যাবে কিছু করতে পারবে। যারা হরিভজন করার জন্য জগতে এসছেন তারা হরিভজনই করবেন যারা হরিভজন করার জন্য আসেননি তারা হরিভজন কোনো মতেই করবেন না সাধুসঙ্গ তো করবেন না সাধুসঙ্গে অনর্থ নিবৃত্তি হয় সাধুসঙ্গ বাস্তব করলে সব সম্ভব কিন্তু সাধুসঙ্গ করবে না তাদের ভেতরে অভিমান রয়েছে আর অভিমানও যদি গত হয় তারপর আরেকটা জিনিস হচ্ছে অপরাধ অপরাধগুলো থাকাকালীন অবস্থায় কোনোরকম সাধুসঙ্গও কার্যকরী হতে পারে সেই জন্য সরাসরিটাকে জানাচ্ছেন যে এই মহিমাময় পরভংস্রেষ্ঠ সেই পরমংস গুরুপা পদ্মের প্রথম যখন দর্শন হল তখন আমি হাড়ে হাড়ে উপলব্ধি করলাম তখন আমি হাড়ে হাড়ে উপলব্ধি করলাম যে বিদ্যার গর্বে আমি গর্বিত ছিলাম যেগুলো মর্যাদায় আমি প্রতিষ্ঠিত ছিলাম সেগুলো দেখলাম কোনো বিন্দুমাত্র এই পরভাংস্রেষ্ঠ এই বৈষ্ণবের কাছে এই মহাজনের কাছে এগুলোর বিন্দুমাত্র মূল্য নেই মনে হয় এগুলো জঞ্জাল এগুলো উপলব্ধি করলাম যেগুলো নিয়ে আমি খুব গর্বিত ছিলাম দেখলাম এই মহাজনের কাছে এগুলোর কোনো মূল্য নেই অর্থ করি এ প্রতিষ্ঠা এ রূপ এ বিদ্যা এগুলোর কোনো মূল্য নেই তিনি যখন প্রথম দর্শনের সঙ্গে সঙ্গে এমনভাবে আমাকে উপেক্ষা করলেন যেন মনে হলো তিনি পদাগাতে তার চ তার চরণের এক লাথিতে আমার অহংকারের ঘরটাকে চূর্ণ বিচ্ছন্ন করে দিলেন যেন মনে হলো প্রথম দর্শনের সঙ্গে সঙ্গে মনে হল তিনি আমাকে কোনো মানুষই মনে করছেন না এই এটা কোথাতে এগিয়ে এই রকম যখন আমাকে দেখলেন আমি তখন অনুভব করলাম যেগুলো নিয়ে আমি অনেক কিছু বাহাদুরি মনে করতাম দেখলাম এই মহাজনের কাছে এর এক পয়সা মিলল নেই তার কাছে কী এমন সম্পত্তি আছে এগুলোর কোনোরকমভাবে কোনো মূল্য দেন না তিনি কোনোরকম ভাবে কোনো মূল্য দেন না কি কারণে কি সম্পত্তি আছে সেইটি সনাতন গোসাইয়ের কাছে বর্ধমানে সেই যে যিনি পয়সা করি নেই ব্রাহ্মণ কন্যা বিবাহ দিতে পারেন না দুঃখের সঙ্গে গিয়েছিলেন কাশি বিশ্বনাথের কাছে কাশী বিশ্বনাথ বলেছিলেন যে তুমি এক কাজ করো বৃন্দাবনে যাও সনাতন বলে এক সাধু আছে তার কাছে অগাধ সম্পত্তি আছে তার কাছে যাও তিনি বিন্দাবনে এসেছিলেন বিন্দাবনে এসে সেই সনাতন নামক সেই মহান সাধুকে খুঁজে বার করেছিলেন তার কাছে অত্যন্ত দুঃখের সঙ্গে নিজের জীবনের সমস্ত কথা বললেন আমার কিছু নেই আমার এই অবস্থা আমার মরতে হবে আমার কোন দায় আছে আপনি কৃপা করে আমাকে কিছু ধন্দৌল দিন সনাতন বললেন দেখুন আপনি অনেক পরে এসেছিলেন আমার যখন পূর্বাশ্রমে ছিলাম তখন যদি আসতেন তাহলে প্রচুর জিনিস দিতে পারতাম আপনাকে এখন তো আমার কাছে কিছু নেই আমারে এই কৌপিনটা ছাড়া কিছু নেই না আমাকে দিতেই হবে কাশী বিশ্বনাথ কখনো মিথ্যে কথা বলতে পারেন না তিনি বলেছেন আপনার কাছে আছে তিনি তখন চিন্তা করেছেন কাশ্মীর বলেছে আমার যে পাঠিয়ে দিয়েছে কি ব্যাপার হলো অনেক চিন্তা করে বললেন হ্যাঁ দা একটা বস্তু আছে সেটা আমি বহু পূর্বে পেয়েছিলাম সেটা আমার কোনো প্রয়োজন নেই আপনার যদি লাগে তো নিয়ে যান বলে কি করলেন অনতি দূরে যমুনার কিছু বালি খুঁড়ে সেখান থেকে একটা পাথর বার করলেন চকচকে পাথর বার করলে এটা নিয়ে বলে পাথর দিয়ে কী করবো পাথর তো আমার লাগবে না বলে পাথর নয় এটা হচ্ছে স্পর্শ পাথর এটা যেখানে ঠেকাবেন লোহার সঙ্গে সোনা হয়ে যাবে আচ্ছা যেখানে লোহা আছে স্পর্শ করে দিয়েছি সোনা হয়ে যাচ্ছে সে তখন উন্মাদ হয়ে গেছে একটা লোক সে একেবারে ফকির ব্যক্তি সে যদি হঠাৎ একটা বিশাল সম্পত্তির খাজানা লাভ করে সে তখন উন্মাদ হয়ে যায় পাগল হয়ে যায় তখন সে উন্মাদ হয়ে ছুটছেন বলছে তাহলে তো আমার লাভ হয়ে গেল এই যে স্পর্শমণি পেয়ে গেছেন এবার এবার আমার কোনো অসুবিধা নেই যখন তিনি যখন তিনি দৌরে যাবেন চিন্তা করেছেন সম্পত্তি পেয়ে গেছে আর আমার কোনো চিন্তা নেই তখন কিছু দূরে গিয়ে সঙ্গে সঙ্গে চৈত্রগুর কৃপা হলো সেখান থেকে ফিরে এসে বললেন পাথরটাকে এরকম নিয়ে সে যমুনাতে ছুঁড়ে ফেলে দিলেন ফেলে দিলেন সেখানে কেঁদে পায়ে পড়ে বলছেন যে আপনার কাছে কি সম্পত্তি আছে যে এই সম্পত্তিটাকে হাত দিয়ে ধরলেন না এরকমভাবে দেখে দিলে এখানে এখানে একটা পাথর আছে এটা নিয়ে নাও এটা কি এত এত ঘৃণা করে দেখালেন এটা আপনার কাছে কি সম্পত্তি আছে যে এই সম্পত্তিটাকে আপনার অত্যন্ত তুচ্ছ মনে হয়েছে সেটি রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন যে ধনে হইয়া ধনী মনিরে মাননা মনি, তারই এক কণ মানি আমি নতশিরে তারি একটা কোনা আমি নতশিরে চাইছি যেটাতে সম্পত্তি বোধ হয়েছে বলে আপনার সে সম্পত্তি আপনার আছে বলে আজকে এই সম্পত্তিটাকে আপনি জঞ্জালের মতো বোধ করছেন এই সম্পত্তি আপনার কাছে কিছু না গুরুবৈষ্ণবের কাছে মহারাজ কী সম্পত্তি আছে যদি তোমাদের দেখানো যেত আর তোমাদের অপরাধের ফলে ভবিষ্যৎ তোমাদের কী হতে পারে পাপের ফলে অপরাধে সেটাও যদি দেখানো যেত অপারেশন করে খুলে দেখ তোর ভবিষ্যৎ এরম হবে তখন সুবিধে হতো তখন হয়েছে আঁতকে উঠত ভয়েতে যে এই কর্ম করেছি তার ফল এরকম হবে আমার জীবনে সেগুলো যদি দেখানো যেত সেটাও দেখানো যায় না ভগবানের ইচ্ছা এটা ভগবানের ইচ্ছা কাউর কাউর পারব্দ ফল কর্মফল কি হবে সেটাকে কাউকে দেখতে দেবেন না আমি। দেখতে দেয় না যদি দেখতে দেয় তাহলে সে আর কর্ম করবে না আর আগেও বলেছি জীব সকলের যে স্বাদ স্বাতন্ত্রতা নামক রত্ন দেয়া আছে বিকেলে আলোচনা করব সেই স্বাতন্ত্রতা নামক কখনো কেউ হস্তক্ষেপ করে না গুরু বৈষ্ণব কাউকে মারধর করবেন না গুরু বৈষ্ণব অপ্রাকৃত আনন্দময় জগতের যে সম্পত্তি তোমার কিছু অল্প অল্প করে বিকশিত করে দেখাবেন তাতে যদি তোমার রুচি হয় তুমি এগোতে পারবে আর না রুচি হলে তুমি বিপরীত দিকে যাবে অপরাধ করে কিছু করার না কিন্তু এখানে মারধর হয় না ছিল ভক্তিবল্লভ তীর্থকোশী মহারাজে একটা চিঠিতে একটা শিষ্যকে লিখেছেন সেই চিঠিগুলো আমি কিছু ছাপিয়েও দিয়েছিলাম কিন্তু কেউ দেখেন না শিষ্য বলে অভিমান করে সবাই শিষ্য বলে অভিমান করে কেবি দেখে না গুরুপার পদ্ম চরিত্র দেখে কি হবে আমার দেখেন না অতি তাড়াতাড়ি হয়েছে আরও অনেক কিছু লেখা যেত কিন্তু কেউ দেয় না কিছু সব লুকিয়ে রেখেছে দেবে না করলে করুন আদেশে করা হয়েছিল কিউ দেবে না ডাইডি ফাইডে সব লুকিয়ে রেখেছে কেউ কিছু বলেও না জানেও না কিছু গুরুদেব সম্বন্ধে তাই বলছেন তিনি লিখেছেন সেই শিষ্যকে দেখো গুরুবৈষ্ণব ভগবান যেমন কাউর জীবের স্বাতন্ত্রতায় হস্তক্ষেপ করেন না গুরুবৈষ্ণবও কোনো কাউ স্বাতন্ত্রতা হস্তক্ষেপ করবেন না করেন না তারা চিকিৎসক তারা চিকিৎসক বদ্ধজীবের চিকিৎসা করেন কিন্তু সেই চিকিৎসায় তারা যদি সে ঔষধ না খায় ফল নাও হতে পারে সেটাতে ডাক্তারের কোনো দোষ নাই ডাক্তার চিকিৎসা করলো আপ্রাণ চেষ্টা করলো যদি ব্যাধি সারল তো ভালো আর যদি সে খেলো না কপাল খারাপ তো কোনো মতে তাহলে তার বিপদে পড়ল কিছু করার নেই এই জন্য সাধুগুরু চিকিৎসা করতে পারে যদি চিকিৎসা কেউ নেয় চিকিৎসা যদি না নেয় তাহলে সেখানে কিছু করার মঠের মধ্যে হয়তো পঞ্চাশ ষাটজন লোক আছেন তার মধ্যে একজন ব্যক্তিও দেখা যায় না যে সত্যি সত্যি এই পরজগতের যে অনন্ত সম্পত্তি সেটা গ্রহণ করবেন দেখা যাচ্ছে না সেটার জন্য দায়ী হয়তো আমি হয়তো সেই সম্পত্তি দেখাতে পাচ্ছি না আমি অপদার্থ এটা ছাড়া অন্য কিছু কাউকে দোষ দিয়ে লাভ নেই দুঃখটা আমাদের নিজের সেই জন্য সেখানে বলছেন যে সেই মহাজনের চরণ দর্শন করার সঙ্গে সঙ্গে বুঝতে পেরেছিলাম যে সেই চরণেতে এমন অগাধ সম্পত্তি আছে অনন্ত সম্পত্তি আছে যে সম্পত্তির কাছে আমি যেগুলো জেনেছি যেগুলো পেয়েছি সেগুলোর কোনো মূল্য নাই তিনি প্রথম দর্শনেই পদাঘাতে মনে হলো যেন আমার অহংকারের সমস্ত যে ঘরটা সেটাকে চূর্ণ বিচ্ছূর্ণ করে দিলেন বাস্তবিক পক্ষে ছিল বহুপাধ নিত্য পার্শ্ব তার কোনো অহংকার ছিল না তার কোনো অহংকার বলে কিছু ছিলেন না কিন্তু তথাপি তিনি দৈন্য করে এই সমস্ত কথাগুলো বলছেন যাতে আমাদের জীবনের আকেল হয় কিন্তু আকেল হচ্ছে না এত মায়াদেবীর লাথি খাচ্ছি সমস্ত কিছু করছি চৈতন্য মহাপু ওই জন্য অত্যন্ত দৃঢ়তার সঙ্গে বলেছেন যে ক্ষুদ্রজীব সব মর্কট বৈরাগ্য করিয়া ইন্দ্রিয় চরাইয়া বলি প্রকৃতি সম্ভাসিয়া ক্ষুদ্রজীব সব প্রকৃতি সম্ভাষণ করছে তাদের সাহস দেখো অনন্ত কালের জন্য তারা গলা টিপে মায়াদেবী তাদেরকে মেরে রাখবে সেই সমস্ত কাণ্ডজ্ঞান নেই এমন একটা সুযোগ উপস্থিত হয়েছে আমার সেটা সেটা কোটি কোটি জন্মের পরেতে আমার এমন একটা সুযোগ উপস্থিত হয়েছে যে পরমস গুরুপাদ পদ্ম বহু পরমংস গুরুপাদ পদ্ম রূপেতে আমার সম্মুখে এসছেন আমাকে কোলে নেওয়ার জন্য আমাকে সেই পরজগতে নিয়ে যাওয়ার জন্য কিন্তু আমি সেগুলো নেব না গ্রহণ করছি না অপ্রাজী জগতের আনন্দময় হরিকথার বর্ষা হচ্ছে এটিকেই বলে অমৃত এই সমস্ত ছেড়ে দিয়ে আমার মায়া জগতের আকর্ষণটাকে বড় মনে হচ্ছে সেই জন্য সেখানে চৈতন্য মৃত্যু সুন্দরভাবে বলা রয়েছেন পিসাচি পাইলে যথা মতিচ্ছন্ন হয় মায়াবদ্ধ জীবের হয় সেই ভাব যখন পিসাচি পায় কোনো মানুষকে তখন ঘোষ ঘোষ হ্যাঁ এই যখন পিসাচি পাইলে যথা মতচ্ছন্ন হয় मायाबद्ध जीवर है से ही भाव बोध मायबद्ध जीवे सेवस्था है, से है। पिसाची पेले जब मतिच्छन्न हो जाए तक भलोमंद ज्ञान था सरकम मायबद्ध जीवगण जो अवस्था है यहाँ वास्तविक पक्षे हमारे जदि प्रति मुहूर्ते हाँ बाँचार मत साधुगुरु बैष्णव ना थे तेर मतो बद्धजीवर कोटी जन्म भोजन संभव न প্রতিমতে আমাকে পেটাবেন বকবেন আমাকে শাসন অবশ্য সেই শাসন মেনে নিতে হবে তবে সে সংশোধন অবশ্যই হবে কিন্তু নচেত কোনো লাভ হবে না এখানে শ্রী চৈতন্য মহাপ্রভু তিনি রূপে অবতীর্ণ আমি গুরুদেবের যে সংজ্ঞা প্রথমেই উল্লেখ করলাম ছিল সনাতন গোস্বাইজি হরি হরিভক্তি বিলাসে বৈষ্ণব স্মৃতি বচন উল্লেখ করে বৈষ্ণব স্মৃতি এই বচন বিভিন্ন পুরাণ থেকে অন্যান্য জায়গা থেকে বিষ্ণু বৈষ্ণব স্মৃতি এই হরিভক্তি বিলাসে এই শ্লোক উদ্ধার করে দিয়েছেন এই শ্লোকের মধ্যে যে গুরুতত্ত্বের যে পরিপূর্ণতম প্রকাশ যে শ্লোক আমি উচ্চারণ করলাম এই শ্লোকের মধ্যে গুরুতত্ত্বের পরিপূর্ণতম প্রকাশ জগতে এমন কোনো আর শ্লোক নাই যেটার মধ্যে গুরু গুরুতত্ত্বের এত সুন্দর প্রকাশ হয়েছে বৃন্দাবনে বিভিন্ন জায়গায় এই শ্লোকের বিভিন্ন ব্যাখ্যা করা হয়েছিল সময় যখন গুরুপাত পদ্মাদেশ তাদের কৃপাতে বিভিন্ন সময় বিভিন্ন সভাতে কিন্তু এই তত্ত্ব উপলব্ধি সবাই করতে পারছেন না কদাচিত কখনও কারোর সৌভাগ্য হচ্ছে যার সৌভাগ্য হল সেই সমস্ত জানলো। সেখানে এই শ্লোকের ব্যাখ্যা করতে গেলে অনেক সময় লাগবে প্রচুর দিন আর আমারও ধৈর্য আছে কিনা না সবন করব একে তো যে বিভিন্ন অনর্থগ্রস্ত নিদ্রা তন্দ্রা ক্ষুধা তৃষ্ণায় কাতর সেগুলো থেকে বেরিয়ে অপ্রাকৃতিক জগতের এই সমস্ত বিষয়বস্তুকে হৃদয়তে ধারণ করা ই এক সুদূর ল। কেন তোমরা যাচ্ছ হচ্ছে স্রোতের বিরুদ্ধে একটা লোক যদি দেখা যায় একটা বিশাল স্রোত আসছে পাহাড়ি নদী থেকে একটা বিশাল স্রোত তাকে যদি বলে আপনি স্রোতের বিরুদ্ধে সাঁতার কাটে যান সেটা প্রায় অসম্ভব আমরা স্রোতের বিরুদ্ধে সাঁতার কাটতে চাইছি যারা যারা বাস্তবিক সাধক যারা সাধক নয় যারা গা ভাসিয়ে দিয়েছেন গা ভাসিয়ে দিয়েছেন যেদিকে যায় যাক তাদের কথা বলছি না তাদের কথা তো উচ্চারণার করে কি হবে যারা গাটাকে ভাসিয়ে দিয়েছেন যেদিকে মায়াদেবী নিয়ে যায় যাক তাদের কোথাও আসছে যারা সাধক বলে নিজেকে মনে করছেন আমি সাধক আমি চাই অন্তর থেকে সাধনা করব চেষ্টা তাদেরকে বলা হচ্ছে তোমরা সব স্রোতের বিরুদ্ধে যাচ্ছ একটা স্রোত চলছে পাহাড়ি নদী বিশাল তোমাকে ঠেলে নিয়ে চলে যাবে তার বিরুদ্ধে তুমি এরকম স্রোতের বিরুদ্ধে চলছো এটা জেনে রেখো যেটা প্রায় অসম্ভব সেখানে সাতারকেটে যাওয়া প্রায় অসম্ভব কারণ স্রোতের বিরুদ্ধ সেটা স্রোতের বিরুদ্ধ এটার কথার মানে কী ওই যে মায়াদেবী মায়াদেবী তোমাদেরকে প্রচণ্ড স্রোতে একটা দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে মায়ার ভোগের দিকে যে সমস্ত তুচ্ছ ভোগ যেগুলো ভোগের জন্য জীব সকল ব্যস ব্যস্ত হচ্ছে সেই সব ভোগগুলো তুচ্ছভোগ এমন তুচ্ছভোগ যেগুলো তুমি যদি কোনো দিন কপাল ভালো হয় যদি সেই অবস্থায় ওঠো তখন যে ভোগগুলোতে তুমি ব্যস্ত ছিলে এগুলো চিন্তা হলে নিজের মুখে নিজে থুতু ফেলে নিজের মুখে থুক করে থুতু ফেরেবে যদি তোমার সেই অবস্থা হয় অনুভব তখন তুমি চিন্তা করবে হায় আমি এই অবস্থায় ছিলাম এইগুলো আমার রুচি ছিল কিন্তু সেই অবস্থায় যদি না হয় তাহলে তোমার মনে হবে এই ঠিক এই ভালো সেই জন্য আমি আলোচনা প্রসঙ্গে বলেছিলাম শঙ্করাচার্য সম্প্রদায়ের বৈরাগ্য উৎপাদনের জন্য যে একটা মারাত্মক শ্লোক কেন মায়াবাদী সম্প্রদায়ের প্রধান ওদের কথাই হলো বৈরাগ্য যদিও ওরা বই বিরাগ কথাটার অর্থ বোঝেন না কিন্তু তথাপি বৈরাগ্যটাই ওদের প্রধান শুষ্ক বৈরাগ্য কে বৈরাগ্য কাকে উৎপাদন করতে গিয়ে যেসব শ্লোক মায়াবাদী সম্প্রদায়ের লিখেছেন শঙ্করাচার্য তার সম্পদে আরও অনেকে এমন সুন্দর শ্লোক লিখেছেন যেগুলো শুনলে পরে সত্যি অভাক লাগে শঙ্করাচার্য এবং আরও অনেকে অপূর্ব সমস্ত সেখানে মায়াবাদীদের প্রথমই শিক্ষা দেওয়া হয় সব কথাগুলো যে সেদিনকে আমি বলেছিলাম যে এই যে শরীর রক্ত মাংসের এর মধ্যে মূত্র বৃষ্ঠা পরিপূর্ণ একটা থলে এই থলেটার ভেতরেতে আর একটা শরীর আছে আবার তার ভেতরেতে সে আত্মাটা রয়েছে যে আত্মাটাকে এই আমি আমি আমি বলে দেখা আঙ্গুল দিয়ে আমি বলে যখন দেখায় মানুষ এখানে দেখায় না মাথায় বা পেছনে এরম দেখায় না যখনই কেউ আমি বলে উচ্চারণ করে আঙুল দিয়ে তখন যখন কেউ আমি বলে তখন এই জায়গাটা দেখায় कारण की आत्मा भगवान यही रही है ये आत्मा एक जैगे विभिन्न समस्त शरिटा के प्रकाश कर उपनिषद यू कथा जाना शो धर्य नहीं अनेक क्यों व्यस्त रही एक आगुन तुम्हें जेमन एक आगुन तुम्हें एक जैगे चाले खूब ठंडा पड़े एम ठंडा मान तुम बाचते पर সেই সময়তে সৌভাগ্য কমে তোমার একটা জায়গায় আগুনের ব্যবস্থা হলো সেই আগুনটা জ্বালাবার সঙ্গে সঙ্গে তুমি খেয়াল করবে সেই আগুন আমি আমার অনুভব জগন্নাথের কৃপা এসব অনুভব হয়েছে গঙ্গোত্রীতে রাত্রিবেলা রয়েছি এই গোমুখেতে গঙ্গোত্রীতে সকালবেলা যাব গোমুখ তার উপরে উঠবো যেটা দুঃসাহস মানে মরে যাওয়ার একশো ভাগ সম্ভাবনা সেখানে উঠবো এইসব কিপাতে। সেই সময় সেইখানে দুরূহ ঠান্ডা আর ভগবানের ইচ্ছা ঠান্ডা সহ্য করারও ক্ষমতা ছিল রাত্রির বেলাতে সাধুগঞ্জ সব কোনো মতে বিভিন্ন জায়গাতে ওখানে কাট। ওখানে খড়কুটো কাট জোগাড় করা মুশকিল কেন বরফের জায়গা বড় পড়ে রয়েছে তার নিচেতে কাট আছে ওপরে এত বরফে তো কাঠ থাকে না অনেক কষ্ট করে আনতে হয় মাথায় বোঝা করে মাইলের পর মাইল কোনো সাধু সেগুলো এনেছেন এনে সেখানে কাট সব জ্বালিয়েছেন ধনি জ্বালিয়ে রুটিও হচ্ছে আর সেখানে চিমটে দিয়ে এরা বাজিয়ে কয়েকজন সাধু গানও গাইছেন চিমটে বাজিয়ে বাজিয়ে গান গাইছেন কেউ কেউ রুটি বানাচ্ছেন আর আমরা গিয়ে সেখানে সেখানে গিয়ে বসলাম তাতে কি হলো সেই আগুন যে জ্বলছে তাতে তা তাতে তো আলো পাওয়া গেল একে অন্ধকার এত এত অন্ধকার সেখানে সেখানে এই আলো যাওয়া এই যে আগুন প্রজ্বলিত করার সঙ্গে সঙ্গে কি হলো সেখানে আলো দেখা গেল সব জায়গায় প্রকাশিত হলো আর তার সঙ্গে সঙ্গে আবার তাপও পাওয়া গেলো সবাই হাত সেঁকছে ভালো সুবিধে হলো মানে একটা ওই আগুনকে জ্বালাবার সঙ্গে সঙ্গে কত কিছু সুবিধা হলো এক হচ্ছে আলো দেখা গেল সব জায়গায় জিনিস দেখা যাচ্ছে দ্বিতীয় হলো তাপ পাওয়া গেলো শরীরটা বাঁচলো তৃতীয় হচ্ছে রান্না বাড়ি হচ্ছে সমস্ত কিছু তেজ তাহলে একটা আগুন জ্বালাবার সঙ্গে সঙ্গে এতগুলো সুবিধে হল কিন্তু তোমার ভেতরে যে আগুন জ্বালাতে চাইলো আধ্যাত্ম আগুন সেটাকে ইংরেজিতে বলে স্পিরিচুয়াল ফায়ার আধ্যাত্ম আগুন তোমার ভেতরে যে জানাতে চাইলো গুরুপাত পদ্ম তুমি এমনই দুর্ভাগা সেই আগুনটাকে জ্বালাতে চাইল কিন্তু সেগুলো তুমি কোনো মতে জ্বালাতে জ্বালাতে চাইছে কিন্তু তুমি নিবি দিচ্ছ সেগুলোকে তুমি কোনোরকমভাবে কোনো বহু মানন করছ না ঠিক সেই রকমভাবে এখানে বলছেন যে এই যে শ্লোকের কথা উচ্চারণ করা আছে এ তো গুরুপা গুরু গুরুতত্ত্বের একটা অদ্ভুত শ্লোক যেরকম শ্লোক গুরু গুরুতত্ত্ব নিয়ে এত সুন্দর আর হয় না যেমন নামতত্ত্ব নিয়ে পৃথিবীতে কোনো দিন আজ পর্যন্ত এরকম শ্লোক উচ্চারিত হয়নি। আর ভবিষ্যতে কোনো হবে না নভৌতম না ভবিষ্যতই দেখে রূপকোষ্ঠ দেখেছেন তুন্ডে তাণ্ডবিনীরতিম্বিত তুন্ডা বলে লব্ধায় রায় রামানন্দ রামা রমা রায় মহাশয় বলেছিলেন নামের অনেক হরিদাস ঠাকুর বলেছে। নামের অনেক তো মহিমার শ্লোক দেখেছি কিন্তু এইরকম তো দেখিনি কোনোদিন এব আশ্চর্য শ্লোক এরকম শ্লোক দেখিনি এবারও আশ্চর্য নভূতম ন ভবিষ্যত হবে নাও ভবিষ্যত এর উপরে আর নামের যে মহিমার শ্লোক এ স্বপ্ন রূপগোস্বাইপাদ যে লিখেছেন এটা হচ্ছে এইটা হচ্ছে অদ্ভুত সেজন্য বলছেন স্বভাব ও দুর্গন্ধি বিনিন্দিতান্তরে এই যে স্বভাব দুর্গন্ধ স্বভাব সম্পন্ন এই যে শরীর হ্যাঁ মূত্রে পুরীষে ভাবিতে বিষ্ঠা এবং মূত্রের একটা বস্তা হ্যাঁ এতে ভোগ বুদ্ধি করছেন কারা বদ্ধজীব বদ্ধজীব ভগবতী জানে না যে কুকুরের পেটে ঘি সহ্য হয় না বদ্ধজীব ভোগের চেষ্টা করছে তাই জন্য মায়া তাকে চেপে ধরছে আর সেই জায়গায় মহাপ্রভু অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছেন যে ক্ষুদ্রজীব সব মর্কট বৈরাগ্য করিয়া ইন্দিয় চড়াইয়া বলে প্রকৃতি সম্ভাসিয়া ইন্দিয় চড়াইয়া বলে প্রকৃতি সম্বাসিয়া প্রকৃতি সম্ভাষণ ছাড়া থাকতে পারে স্ত্রীগণ পুরুষকে সম্ভাষণ করবেন পুরুষগণ স্ত্রীকে সম্ভাষণ করবেন এই ছাড়া থাকতে পারেন সন্ন্যাসীদের যে হরিদ্বারে ভোলাগিরি আশ্রমে এক মায়াবাদী মহারাজ সেখানে সেখানে কি করলেন বলছে একটি ব্রহ্মচারী একটা ছোট্ট বাচ্চাকে আদর করছিল সেই সন্ন্যাসী উপর থেকে দেখে নেমে এসে তাকে এক থাপ্পড় মারে মানে ওই থাপ্পড়ে তার মরে কথা ফেলে দিলেন সে পড়ে গেল নিচে পড়ে গিয়ে তখন তাকে আরে কি হল হ্যাঁ সেখানে বলছেন যে আপনার সংসার করার দরকার ছিল সংসারে চলে যান আপনি আপনার মকেটে থাকতে হবে না দোষটা কি ছিল বাচ্চাকে তো আদর করতেই পারে বাচ্চাকে আদর করতে পারে আপত্তি কিছু নেই কিন্তু সংসারই ব্যক্তিকে আদর করবে ওই বাচ্চাকে আদর করার মধ্যে আমার গুপ্ত হবে আমার সংসার ভেতরে লুকিয়ে রয়েছে সেটা প্রকাশ পায় চৈতন্য মহাপ্রভু যে এত বড়ো একটা ছেলে সেটা একেবারে কচি বাচ্চা না তাকে গায়ে হাত দিতেন না তাকে কালে স্নেহ করতেন সেই ছেলেটি প্রভুর কাছে আসতেন এখানে মহাপ্রভুর যে তাকে কিপা করার প্রসঙ্গ সেটা জানলে বড় তোমার অবাক হয়ে যাবে সেই যে রান্ডি ব্রাহ্মণীর যে পুত্রটা ছিল বিধবা ব্রাহ্মণের পুত্রটা সেই পরবর্তীকালে ধ্যানচাঁদ জি হয়েছেন ধ্যানচাঁদ ধ্যানচাঁদি মহারাজ তাহলে সে সাধারণ ছিল না তা মহাপ্রভু জানতেন যে এ কে সেই জন্যই তাকে স্নেহ করতেন কিন্তু দূর থেকে সে আসত রন্দভক্ত কেমন আছো হরিকথা দুই একটা আলোচনা করতেন বাচ্চাটা তারপর সে চলে যেত কিন্তু দামোদর পন্ডিত এটা সহ্য করতে পারতেন না দামোদর পন্ডিত কোনো মধ্যেই সহ্য করতে পারতেন না বাচ্চাটাকে নিষেধ করতেন এই বাচ্চা মানে যে বড় কিশোর হয়ে গেছে বেশ মোটামুটি একেবারে বাচ্চা নয় তাকে বাচ্চা সেই ছেলেটাকে সেই ছেলেটাকে পুনঃ পুনঃ নিষেধ করতেন পুনঃ পুনঃ নিষেধ করতেন যে তুমি আসবে না এখানে কিন্তু বাচ্চা নিষেধ মানে না কেন প্রভুর এরকম এত অপূর্ব রূপ প্রভুর কে দেখিয়ে সহ্য করতে পারে আর তা তারপর এত স্নেহ যখন গৌরী ভক্তগণ রথযাত্রার পরে আফটার if those দোজ গৌরী রিভোর্ট ইজ দে ওয়ান্ট টু টেক লিভ ফ্রম শ্রী চৈতন্য মহাপভু প্লিজ গিভ আস পারমিশন সো দ্যাট উই ক্যান গো ব্যাক টু আর নবদ্বীপ ধান দেন শ্রী চৈতন্য মহাপভু ইউজ টু শো এক্সপোজ সো স্ট্রং এফেনিটি সো লাভ ফর দেম দে নট গো ব্যাক টু হোম দেশ দেশ জাস্ট ক্রাইম যখন চৈতন্য মহাপ্রু থেকে অনুমতি নিতে গেছেন যে আমাদেরকে অনুমতি দেন প্রভু এবার আমরা যাই তখন প্রভু তাদের প্রতি ভালোবাসা যেরম প্রকাশ করতেন যেভাবে তাদের আদর করতেন আর যেভাবে কাঁদতেন তাতে তারা সমস্ত যত শয়ে ভক্ত আসত তারা হাও হাও করে মানে ঘরের মধ্যে কান্নার রোল প্রভু একদিকে কাঁদছেন আর ভক্তগণ একদিকে ক্রাইম জাস্ট ক্রাইম তখন অদ্বৈত তখন সেখানে নিত্যানন্দব প্রভুকে বোঝাতেন প্রভু একে তো তোমার গুণেতে জগৎ বিক্রি হয়ে যায় একে তো তোমার যে রূপগুণ তাতে তো জগৎ এমনিতেই বিক্রি হয়ে যায় তোমার চরণে আর তার উপর তুমি এত ভালোবাসা দেখাও যাওয়ার সময় তোমার বন্ধনটা ছিন্ন করে কি করে যাবে এরা তোমার বন্ধন ছিন্ন করে স্নেহ পাস তুমি যদি এরকম ক্রন্দন করো এদের স্নেহ আর ওরা যেতে পারে না তোমাকে ছেড়ে এইভাবে তারা যেতে পারলো না আরও চার পাঁচ দিন রয়ে গেল তারপর সেখান থেকে বিদায় নিয়ে এবার তোমরা যদি জানতে যে ভগবত বস্তুরা কি বস্তু তোমরা যদি তোমাদের কপালে হতো যে তোমরা যদি জানতে গুরু বৈষ্ণবের কাছে কি সম্পত্তি আছে তারা কত ভালোবাসা বাঁচতে পারে একটা কামিনি তোমাকে কি ভালোবাসা বাঁচতে পারে একটা কামিনি তোমাকে তো গলা টিপে তোমাকে মেরে রেখে দিচ্ছি বাইরে মিষ্টি ভাষণ ভেতরে তো তোমার সর্বনাশ করে দিচ্ছে তুমি তো জানতে পারছ না তুমি তো বুঝতেই পারছো না তোমার মায়াদেবী এমন তোমাকে ওভার পাওয়ার করেছে তুমি অনুভব করতে পারছো না তোমার কত বড় সর্বনাশটা হচ্ছে যদি জানতে পারত তো ভালো হতো সেই জন্য সেখানে সেই সেই মহারাজ এক থাপড় মেরেছিলেন সেই থাপ্পড় মার কারণটা ছিল কি যে যদি একে আদর করো তার তোমার ভেতরে সংসার আছে সংসার প্রকাশ পাবে সেই জন্য তাকে মেরেছিলেন তালে বৈরাগ্য করতে আসবার দরকার ছিল না শ্রী চৈতন্য মহাপু কোন অন্যায় করেন নাই কেবল ওই এই পুত্রটাকে জানতেন কে হবে ভবিষ্যতে সেইজন্য তাকে স্নেহ করতেন কিছু তাতেও দামোদর পণ্ডিত নিষেধ করতেন একে আদর করবেন না একে এই বাচ্চাটাকে বল তুমি আসবে না এখানে কিন্তু সে শোনে না জোর করে সে কি করে মায়া দেবী কি করেছেন বলছেন কুম্ভকর্ণের স্ত্রীর নাম হচ্ছে নিদ্রাদেবী যখন কুম্ভকর্ণকে মেরেছিল আর রাবণ মারা গেল তার স্ত্রী অভিশাপ দিয়েছিল রামচন্দ্রকে কি অভিশাপ বলে তোমার অবস্থা আমি কাহিল করবো কি অবস্থা কাহিল করবে বলে তোমার যে হরিকর তোমার কথা যেখানে হয় সেখানে গিয়ে আমি যারা শুনবে তাদের ভেতরে গিয়ে বসে পড়ব তারা ঘুম এসে যাবে শুনতে পারবে না নিদ্রাদেবীর অভিশাপ বলে আমিও দেখে নেবো তোমার ধামে তালা লাগিয়ে দেবো কাউকে যেতে দেবো না যেই হরিকতা বাস্তব হরিকতা হবে সেখানে ঘুম দেবে না কিছুতে শুনতে কেন এটি তোমাকে মায়া কাটিয়ে যাওয়ার এই হচ্ছে ঔষধ এটা তোমাকে শুনতে দেবে নিদ্রা দেবীর অভিশাপ আছে রামচন্দ্রের উপর আর তোমার ধামে আমি তালা লাগাবো কাউকে আমি শুনতে দেবো না কথা যেই শুনতে বসবে তবে আমি তাদেরকে এমন অবস্থা করব তারা শুনতে পারবে না আরে এমনকি সাক্ষাৎ দেবী সে অমরনাথের কাছে হরিকথা শুনতে বুঝেছে আর সেখানে ঝিমচ্ছে আর সেখানে সেই সুখপক্ষে উত্তর দিয়েছে হু হু হুঁ উত্তর দিচ্ছি দেবী শুনলে সব কথা যখন দেখে বলছে হ্যাঁ ঘুমিয়ে পড়েছি আমি আমি তো সব শুনতে বলো কি তাহলে কে এতক্ষণ করছিল সুখপাক্ষী করছিল দেবী দেবী অমরনাথ কেন অমরনাথ হ্যাঁ সেখানে অমরনাথ বাগানি এতক্ষণ দেখতে হু হু কে করছে তুমি তোমাকে বলেছিলাম তুমি যা তত্ত্ব বলব তুমি খালি হুঁ বলবে তাহলে আমি শোনো তুমি শুনছ আর তুমি তাহলে হুঁ বলছি কে দেখে একটা পাখি এইটুকু পাখি হ্যাঁ তাহলে দেখো হরি কথা এমনই জিনিস তোমাকে শুনতে দেবেন শুনলেই তো বিপ মায়াদেবী হাত ছানি দিয়ে ডাকে আমরা শুনেছি যে ব্যক্তি দু তিনবার গলায় দড়ি দেওয়ার চেষ্টা করেছে দু তিনবার আত্মহত্যা করার চেষ্টা করেছে তাদের মুখে শোনা হয়েছে যে মহারাজ দু একবার আত্মহত্যা করে বেঁচে গেছে তাকে রাত্রিবেলা সে শুয়ে পড়লে তাকে দেখায় বিভিন্ন পেতাতা আসে এসে দেখায় সুন্দর সুন্দর দড়ি সুন্দর দড়ি একবার সোনালি রঙের নীল রঙের বিভিন্ন দড়ি দেখায় আয় এদিকায় এদিকায় দড়িটা দেখায় সে আকর্ষণে আওয়াজ যায় যারা আত্মহত্যার চেষ্টা করে দু তিনবার করেছেন তাদেরকে সাধুগুরু বৈষ্ণব বাঁচাতে পারেন কিন্তু তাদের জড়বদ্ধ অবস্থায় তাদেরকে আকর্ষণ করে আবার ডাকে পেতাত্ম আমাদের কাছে আয় এবং অনেক নিয়ে যায় দুজন ব্যক্তি একজন মহিলা একজন মেয়ে একজন পুরুষ দুজনে মিলে দুজনের কি সম্বন্ধ ছিল ওসব আমার জায়গার দরকার নেই কিন্তু ছিল কোনো কোনো মতে ভুল বুঝাবুঝি হয়ে কি করলো একজন গায়ে আগুন লাগাল আরেকজন কিগুলো লোকে বাঁচাতে গেল নিজে চোখে দেখায় গেলো সোনার মতো বরণ সে কন্যা আর দেখা চোখের সামনে এই অভিজ্ঞতাগুলি ভগবান দেখায় যে গুরুপাদ প্রত্ন বলতেন দেখো এমনই অবস্থা মায়া মায়াদেবী তাকে বাঁচাতে গেল এর আগুনটা লেগেছে পুরো পুড়ে গেছে আর এর লেগেছে অল্প এখানে এখানে হয়তো বিভিন্ন জায়গায় লেগেছে দুজনেই হসপিটালে ভর্তি হলো আমাকে স্নেহের খাতিরে দেখতে যেতে হলো তারা কিছু শিক্ষা দিতে হতো কিন্তু সেরকম না কথা আছি হয়তো দেখা হল এরকম শ্রদ্ধা করত তখন তো আসেনি ভজনে এরকম সেখানে দেখা গেল সেই কন্যা কলাপাতার পাতার উপরে তাকে সোহানো রয়েছে সোনার বরণ সে পুড়ে শেষ কালো ছাই পরে রয়েছে সেখানে আমি যখন জিজ্ঞাসা করছি আস্তে আস্তে সে উত্তর দিচ্ছে কিন্তু চোখ খুলতে পারছে না সব পুড়ে গেছে সমস্ত আর সেই যে ছেলেটি তারও পুরেছে কিন্তু পরিপূর্ণ পড়েনি অল্পল দেখা গেল ও যখন মরল ও উচ্ছে আমার নাম ধরে বলছে দাদা বলে সম্বোধন করছে করে প্রণাম জানাচ্ছে সবই করছে কিন্তু কথা আস্তে আস্তে বুঝে ও চোখ খুলতে পারছেন এরমভাবে বলছে কর্মফল ভোগ করল আর সেই যখন মারা গেল তার চার পাঁচ দিনও গেল না ওকেও নিয়ে গেল আকর্ষণ ওকে থাকতে দিল না ও কিন্তু ডাক্তার হবে যে ও এমন কিছু পড়ে দিয়ে ওকে মোটামুটি বাঁচানো যেতে পারে চিকিৎসা চলছে কিন্তু ওই যে পেতারটা মরেছে ওর উপর আকর্ষণ ওকে থাকতে দিল না ওকে নিয়ে চলে গেল এই ছেলেও অপূর্ব এক ছেলেভাবে এইভাবে জগতের লোক কীভাবে যে মায়ার মধ্যে পড়েছে সেটা আমরা বলে বোঝাতে পারবো না আমরা ভাষণ দিয়ে বোঝাতে পারব না অমৈ্যপূর্ণ অমৈ্যপূর্ণ কৃমি কীট শঙ্কলে স্বভাব দুর্গন্ধে বিনিন্দিতরে কালে মুত্রে পুরীষে ভাবিতে রমন্তী মুমন্তি পণ্ডিত এটা শঙ্করাচার্য সম্প্রদায়ের সুন্দর শ্লোক এত অপূর্ব শ্লোক যদি বাস্তব তোমরা আমি চৈতন্য চৈতন্য স্বন্মেকে যে তোমরা অপরাধ না করে থাকো মারাত্মক তোমরা যদি সাধুগুরু হিসেবে সঙ্গ শোনো তাহলে অবশ্যই তোমরা এক একজন সব জ্বলন্ত সাধু হয়ে যাবে জ্বলন্ত সাধু তোমরা জগৎকে দেখাতে মহারাজ যদি একটা নিকৃষ্ট বেশ্যা নিকৃষ্ট বেশ্যা সে যদি ভগবানের সে যদি সাধুগুরু বৈষ্ণবের কৃপার ফলে ভগবানের সাধুগুরু বৈষ্ণবের কৃপার ফলে সে যদি কৃপা হরিদাস ঠাকুরের কৃপার ফলে ভগবানের কৃপা পেয়ে যায় সে নিকৃষ্ট বেশা সে এমন কিছু কোনোদিন ভালো কাজ করেনি সেই যদি সে একটা নিজের স্পর্শমণি হয়ে গেল সোনা নয় হরিদাস ঠাকুর হরিদাস ঠাকুর চিন্তামনি বের সোনা বানিয়ে যায়নি স্পর্শমণি বানিয়ে গেছে সেই বেরসাকে দর্শন করার জন্য বড় বড় মাহান্ত দর্শনাতে জানতে তাহলে সেই যদি হতে পারে তোমাদের মধ্যে বিশ্বাস নেই কেন যা তোমাদের দোষ থাকো গুরু বৈষ্ণব দেখে না গুরু বৈষ্ণব চায় আমার কোলে আয় এই সমস্তগুলো যান যেটা সনাতন গোসাঁয়ের রঘুনাথ গোসাই দুঃখ করে কষ্ট করে বলেছেন এখানে অপর্ব বৈরাগ্য যুগ ভক্তি রসম ভক্তিরসম প্রযত্নপাৎমাম অনুভীষ মন্ধম এই যে বৈরাগ্য যুগ ভক্তিরসম প্রযত্ন রপা যত মাম অনুভীপস মন্ধম আমি চাইছি না আই ডোণ্ট ওয়ান্ট টু থেক দিট নিক বাট গুরু বৈষ্ণব ওয়ান টু গিভ মি বিকজ আই এম পুটেটিন টু ইলিউশন আই এম পুটেটিন টু ইলিউশন মায়া অল দ্য টাইম ডিফরেন্ট কাই অ্যাট্রাকশন দেু মাই ইন টু মাই মাইন্ড অলওয়েজ আন থিঙ্কিং দ্যাট আই ক্যান নট থিঙ্ক এনিথিং অ্যাবাউট গুরু বৈষ্ণব গুরু বৈষ্ণব সম্বন্ধে আমি কিছু ভাবতে পারছি না মায়াদেবী আমাকে সর্বদা আকর্ষণ করছে আর মায়াদেবীর কাজই তাই যে তোমাকে এক বহুপাত বলছেন কেশবশ্রী মহারাজে বলতে মায়াদেবীর কাণ্ড কারখানাই এটা মায়াদেবীর কাণ্ড কারখানা এটা মায়াদেবী তোমাকে সর্বদাই সাধুগুরু বৈষ্ণব সঙ্গ থেকে দূরে রাখবে মায়াদেবীর কাজই হল এই কোনো মতে তোমাকে সাধুগুরু বৈষ্ণবের সন্মুখে যেতে দেবে না তোমাকে সর্বদাই কি করবে দূরে রাখবে এটা মায়াদেবীর কাণ্ড এবং মায়াদেবীর এই প্রভাব থেকে কেউ বাঁচতে পারবে না আর নিদ্রাদেবীর অভিশাপের কথা তো একটু আগেই বললো। সেখানে শ্রী শহীদ সনাতন শিক্ষার পূর্বেতে যেসব কথাগুলো আমি আলোচনা করলাম এগুলো সবই সনাতন শিক্ষার অন্তর্গত কোনোটাই সনাতন শিক্ষার বাইরে নয় সমস্ত সনাতন শিখের গুরু ব্যাখ্যাগুলো এই এই সমস্ত বিভিন্নভাবে বিভিন্ন দিক থেকে আমি অনন্তকাল যদি আমি বেঁচে থাকতাম সম্ভব নয় আর অনন্তকাল যদি তোমরা বেঁচে থাকতে তাহলে সব কথাগুলো বিভিন্ন দিক থেকে ভগবানের কথা অনন্ত ভগবানের কথা পরিচ্ছেদ নাই আর সবচেয়ে বড় কথা হল যে যারা অধিকারী ব্যক্তি থাকবেন তারা নিজেও অন্যায় করবেন অপরকে অন্যায় প্রশ্রয় দেবেন তারা নিজেও আমরা দেখেছি এক আচার্যের ভূমিকায় যিনি রয়েছেন তিনি তার গুরুপাত আদর্শকে পালন করছেন না তিনি তার গুরুপাত প্রধান আদর্শকে পালন করছেন না তিনি মায়ার মধ্যে রয়েছে কি করে প্রতিষ্ঠা বেশি করে আসবে সেই চিন্তা তার চিন্তা রয়েছে এটা সে অবস্থায় তিনি কখনোই শাসন করতে পারবেন না কাউ শাসন সে করতে পারবে যে তোমার সঙ্গে তার জীবনের এক মুহূর্ত কোনো স্বার্থের সম্বন্ধ নেই যদি অন্যায় যে করবে এবং যে সহ্য করবে দুজনেই সমানভাবে অপরাধী কাজে অধিকারী ব্যক্তি সর্বদাই সাবধান থাকবেন নিজের আচরণ আদর্শ যেন সঠিক থাকে আমার যদি নিজের দুর্বলতা থাকে আমার বলবার মতো মুখ থাকবে না তোমাদের কাছে কোনো থাকে না সেই জন্য বলছেন আগে বলা হয়েছিল নিত্যবদ্ধ কৃষ্ণ হইতে নিত্য মুখ, নিত্য সংসার ভুঞ্জিয়ে নরকি দুক। কখনও নরকে যাচ্ছেন কখনো স্বর্গে উঠছেন তাই কৃষ্ণদাথ কবিরাজ গোস্বামীজি কহু নরকে ডুবায় কবি স্বর্গ ওঠে কবি নরকে ডুবায় হ্যাঁ দণ্ডজ্জনে রাজা যেন নরকে চুবায় দণ্ডনে রাজা যেন নরকে চুবায় এই নিত্যবদ্ধ কৃষ্ণ হইতে নিত্য বহির্মুখ এখন আমাদের সন্দেহ আসছে নিত্য বহির্মুখ হবে কেন তাহলে কি তাহলে আমরা তাহলে ভগবানের কাছে যেতে পারবো না সেটার উত্তরে বহুপাত কি বলেছেন যে মাইক কাল তুমি যে ঘড়িটা দেখো যে সময়টা এই যে সময়টার সৃষ্টি হয়েছে কবে থেকে তোমার তোমার কি কাণ্ডজ্ঞান আছে যে সময়টা তুমি দেখছো এই ঘড়িতে এই সময়টা কবে থেকে হলো যখন এই প্রপঞ্চ রচনা হয়নি তখন এই সময়টাও তো ছিল না সময়ও বলে কিছু নেই যখন প্রপঞ্চ রচনা হল তখন তোমার সময়ের প্রশ্ন আসছে তার আগে সময় ছিল না বৌপাত বলছেন মাইক কালের ইতিহাসে জানা যাচ্ছে না যে কবে থেকে এটা হয়েছে সেই জন্য অনাদি অনাদি বহির্মুখে এই জন্য বলা হয়েছে অনাদি মানে মাইক কালের ইতিহাসে এর কোনো কোনো হিসাব পাওয়া যাচ্ছে না এই জন্য অনাদি বলা হয়েছে অনাদি বলতে জীব সকল তুমি চিরকালই নরকে থাকো এরকম কোনো কথা নেই তুমি অনন্তকাল নরকে পড়ে থাকো তোমাকে তোলা হবে না এই জন্য গুরু বৈষ্ণব স্বর্ণকে আসে নাই ওই জন্য মহামা খুনি ব্যক্তি মাতাল ব্যক্তি সর্বনাশ করছেন নিচে। তাকেও বাঁচাবার জন্য গুরু চেষ্টা করেন শেষ চেষ্টা অনেকে বলেন মহারাজ এখানে গেলেন কেন এত কড়া লোক এ সব জায়গা থেকে সমস্ত অত্যন্ত এ করেন এখানে গেলেন কেন বলে গুরু অনুরোধে তাকে বাঁচাবার জন্য শেষ চেষ্টা করেছেন আর যাবেন না সেখানে শেষ চেষ্টা এই কথাটা কান খুলে জানিয়ে দিতে হবে যদি আপনার ইচ্ছা থাকে স্বভাব চরিত্রকে আপনি পরিবর্তন করবেন তাহলে আপনাকে গুরু প্রচুর কৃপা করে আপনি না বলেছেন আমি কি আর সেদিন সেরকম সাধু হতে পারব না কোনো দিন কিন্তু সেটার জন্য তো আপনার কোনো প্রচেষ্টা দেখা যাচ্ছে না আপনি তো মুখে বলছেন ওই কথা আমি কি এদের মতো সাধু হতে পারবো হ্যাঁ পারবেন আপনার চরিত্র খারাপ হয়েছে কিছু না অনেকে বলেন যে মানি লস ইজ সামথিং লস ক্যারেক্টার লস ইস এভরিথিং লস কিন্তু আমার সিদ্ধান্ত তা নয় আমার কথা হলো মানি লস সেতু গেল ক্যারেক্টার লসে কিছু হবে যদি অপরাধ না করে স্বাস্থ্যের সিদ্ধান্ত ক্যারেক্টার লস হলেও কিছু হবে না যদি তুমি সাবধান হও ক্যারেক্টার লসে তো তুমি ভগবানকে পাবে না এরম কোনো কথা নেই কত চরিত্রহীন ব্যক্তি ভগবানকে পেয়ে গেছেন পরে পরে সংশোধন হয়ে কেন ক্যারেক্টারটা হলো তোমার তোমার স্বভাবের সঙ্গে জড়িত আত্মার সঙ্গে না বোঝা গেলাম কি বললাম সিদ্ধান্তটা বুঝতে হবে নাহলে আমাকে ভুল বুঝবে লোকে তোমার চরিত্রটা হলো তোমার আত্মার সঙ্গে জড়িত নয় চরিত্রটা তোমার দেহ এবং সূক্ষ্ম শরীর তোমার স্বভাব যেটাকে বলে স্বভাব সেটার সঙ্গে তোমার চরিত্রটা জড়িত তোমাকে এই কাজ করাচ্ছে সেটা যদি নষ্ট হয় আর সেই সব স্পর্শমনি সাধুগণ তোমাকে যদি আগে। কৃপা করবার ইচ্ছা থাকে জগাই মাধায়ের মতো ব্যক্তিকে যদি উদ্ধার করতে পারেন আর নিত্যানন্দ প্রভু তার গণ মুসলমানদের উদ্ধার করেছেন মহামা গোরু কাটা মুসলমান তাদেরকে উদ্ধার করে দিয়েছেন এই যে আড়িয়াধায় থাকে গদাধর দাস তার দর্জিকে কীপা করে শিবাসের দর্জি কাপড় সেলাই করে তাকে কৃপা করে দিলেন সে গদাধর দাস সে কৃপা করে দিয়ে মুসলমানকে আছে। কাজেই কারেক্টার লস হলে যে সব চলে গেল তা নয় কারেক্টার লস এর সঙ্গে সম্বন্ধ নেই অনেক ব্যক্তি দেখে গেছে যে চরিত্রের একটু দোষ আছে কিন্তু আবার ভগবানকে গুরুবস্থকে কি এই নয় চরিত্র এটা নয় সেটাই সম্বন্ধেই গীতাতে ভগবান বলেছেন যে সুদূর আচার ওপি ভজতে মাম অনন্য ভাগ এইসব শোকের ব্যাখ্যা সমস্ত নিদ্রা আলস্য ত্যাগ করে এগুলো শোভন করো দিন রাত সমস্ত বন্ধ করো বাহাদুরি বন্ধ করো এখানে বাড়ি কেনা এখানে বন্ধ করো নিজের আগে মঙ্গল করো করে দিন রাত এইসব কথা শোনো তাহলে যদি কোনোদিন আককেল হয় তাহলে নিজের বাঁচতে পারবে আর কোটি লোককে বাঁচাতে পারবে তাহলে পারবে না এই শ্লোকের অর্থ অনেক লোক নোংরা ভাবে করেন অনেক লোক অনেক নোংরা ব্যাখ্যা করেন এটা সুবিধের জন্য ওই তো লেখা আছে ওখানে ভগবান বলেছেন অপিচ্ছেদ সুদূরাচার ভযতে মামান্য ভাগ তাহলে সুদূর আচার অত্যন্ত দুশ্চরিত্র হয়ে গেছে সেও যদি আমাকে ভজন করে তাহলে আমাকে পাওয়া গেল সিদ্ধান্তটা তাহলে কী বললাম আমি কোনোটাই বানিয়ে বলি না সব বিজ্ঞান ভিত্তি যে কোন জায়গা থেকে প্রশ্ন করুক সে যত বড়ো বৈজ্ঞানিক হোক যত বড়ো বাহাদুর লোক হোক তাকে উত্তর দিয়ে তবে আমি উঠবো উত্তর না দিয়ে উঠবো না সেখানে বলা হচ্ছে যে গুরু কৃপা প্রভুপাদের কৃপা গুরুদেবের কৃপায় এই উত্তর দিয়ে তবে আমি উঠবো সেখানে বলা হচ্ছে যে ভক্তিম ঠাকুর সেখানে বলছেন চক্রবর্তীবাদ ব্যাখ্যা করেছেন গীতার কত রকম ব্যাখ্যা আছে পঁচিশ রকম গীপা গীতা আমার কাছে আছে পঁচিশ রকম তা আমি কুল পাই না আরও অনেক ব্যাখ্যা আছে পঁচিশ রকম খালি গীতা ভাগবত তো কত রকম হয়তো দশ পনেরো রকম বিভিন্ন জায়গা থেকে তারপর অন্য অন্য ছেড়ে দাও আমাদের আমাদের এই সমস্ত রুচি কই আমি তো চাইছি তোমাদের সমস্ত আমি এ কথা চিৎকার করে বলছি সবার সামনে কাউকে ভয় পাই না তোমরা সমস্ত মন্দির বানানো বন্ধ করো তোমরা সমস্ত বাহাদুরি কেনা বন্ধ করো তোমরা দিন রাত সমস্ত সন্ন্যাসী ব্রহ্মচারীর মধ্যে এই জ্ঞান সঞ্চালিত করো তারপরে অনেক গৌরী আমঠ পরে হয়ে যাবে থেকে প্রচুর গৌরী আমঠ প্রকাশ পাবে গৌরী আমটকে জোর করে করা যায় না টাকা পয়সা দিয়ে আমার প্যাকেটে টাকা হয়েছে অতএব গৌরী আমট বানিয়ে দেবো হয় না যতদিন তোমাদের কানে এই সমস্ত কথা ঢুকবে না ততদিন পর্যন্ত কোনো লাভ হবে না ওই জন্য আমি জানি আমাকে অনেকে মারতে আসবেন গালাগাল দিতে আসবেন তথাপি আমি সাহসের সঙ্গে বলছি এই কথাগুলো শুনুক লোকে আমার প্রতিষ্ঠা আসবে না প্রতিষ্ঠা আসবে না আমি নেবো না গ্রহণ করতে পারবো না আমি নামও বলতে হবে না কিন্তু কথাগুলো শুনুক শুনে বিচার করুক তারা আক্রমণ করতে আসুক তখন আমি ও জবাব দেবো তাদের হ্যাঁ তখন তাদের সাহস তারা জবাব দি। যে তোমরা সব বন্ধ করো মঠ মন্দির কোনো জায়গায় এখন বানাতে হয় মানে ভাগবত আছে মঠ মন্দির কারায়ের দীরাম ভগবান শ্রীকৃষ্ণ উদ্ধারকে বলেছেন আমার দৃঢ় করে আমার মন্দির বানানোর কথা চৈতন্য মহাপু কাউকে ডাইরেক্টলি বলেনি মন্দির বানায় এটা করে। দেখা যায় না লুপ্ত উদ্ধার বিগ্রহ সেবা প্রকাশ এর মাধ্যমে মন্দিরের কথা কিঞ্চিত উল্লেখ আছে কিন্তু শিল সরস্বতী ঠাকুর গৌরাঙ্গ মহাপুর কৃপাতে আদেশে এগুলো করেছিলেন কিন্তু এখন যে অবস্থা তাতে আর আমরা চাইছি না বহু ধনী ব্যক্তি আছেন বিদেশেও যাওয়ার দরকার নেই এখানি মট হয়ে যাবে সেই জন্য বাস্তব বস্তু যতক্ষণ না দিতে পারবে তোমরা মঠ ছানার রসা খাওয়াও কিছু রাখতে পারবে না এ কথা আমার ধ্রুবসত্য আমি চৈতন্য চৈরিতের সামনে ধ্রুব সত্য প্রতিজ্ঞা করে বলে দিলাম তোমাদের ক্ষমতা থাকে তোমাদের ক্ষমতা থাকে তোমরা তৈরি করে দেখাও একটা ছেলে একটা ছেলেকে তৈরি করে দেখা একটা ছেলে কোটি মন্দির করা অপেক্ষা প্রহুপাত বলেছেন একটা একটা জীবাত্মাকে যদি মায়া দেবীর হাত থেকে বাঁচিয়ে নিতে পারো তোমার কানে এই কথাগুলো ঢুকে নি তুমি আচার্যের কাজ করতে যাচ্ছ তোমার কানে এই কথাগুলো ঢুকে নি আর জন্মেও ঢুকবে না ঢুকবে না সেখানে বলছেন প্রহুপাত কোটি মন্দির করা অপেক্ষা হসপিটাল করা অপেক্ষা যদি একটা জীবাত্মাকে এই মায়াদেবের কারাগার থেকে উদ্ধার করে ভগবত ধামের দিকে নিয়ে যাওয়া যায় তাহলে এর চেয়ে বড় উপকার অনন্ত অনন্ত জীবরাশি ধুলিগণার মতো উঠছে ক্ষুদ্র জীব সব মনকট বৈরাগ্য করিয়া ইন্দ্রিয় চরাইয়া বলে প্রকৃতি সম্বাসী কেবল যে কই আমি তো প্রকৃতি মেয়ে ছেলের সঙ্গে করি না হ্যাঁ করছো মেয়ে নয় যশীর সঙ্গ করছো বাইরে মনে হচ্ছে তুমি স্ত্রীর সঙ্গ করছো না যশীর সঙ্গ করছো না যশীত কথার আমি ব্যাখ্যা করেছিলাম কামিনী যশী শুধু নয় কাঞ্চন জোশিদের সঙ্গে করছো তুমি মাল করি কামিনী যশিদ করছো না বাইরে মনে হচ্ছ না কিন্তু আরও ভয়ঙ্কর জিনিস করছো সেটা কামিনী যশীদের থেকেও বেশি কিন্তু মূর্খ সমাজ সব বোঝে না কামিনী যশিদ কাঞ্চনযশিদ প্রতিষ্ঠা যোশিদ এগুলো তুমি সম্ভাষণ করছো আর তোমার পাশে যিনি আছেন যিনি ওই প্রতিষ্ঠাগুলো যান তিনি আবার জোর করে জয় জয়ম গোস্বামী মহারাজ কি জয় কেন যাতে ওকে গোস্বামী বললে আমাকেও আবার গোস্বামী বলবে সে সুবিধা হবে এগুলো দেখি আমি হাসি মূর্খের দল ওকে গোস্বামী বললে আমাকেও গোস্বামী বলবে কালকে আমি বলবো না কাউকে গোস্বামী আমি বলবো না আমি বলবো না উপযুক্ত ব্যক্তি ছাড়া সবাইকে গোস্বামী বলব না আমাকে এসব শিক্ষা দেননি চড়ে চড়ে মাস্তু ভাই সব সেই জন্য বলছেন এখন সহজিয়া ভক্তি শুরু হয়েছে গুরু বলে গেছে যে আমাদের সহজিয়াদের বলার মতো মুখ নেই বাবা তিনি যখন দেহ রাখেন তারাকে বলে গেছেন আমাদের আর সহজিয়াগণকে বলবার মতো মুখ নেই যে অবস্থা শুরু হয়েছে তাদের সহজিয়াগণের সঙ্গে তো আমাদের কি বলবার আছে এই কথাটা ঋষিকেশ মহারাজ আমেরিকা ঋষিকেশ মহারাজ তোমার গুরু মহারাজের সঙ্গে শেষের জীবনে গুরুমার চলে যাওয়ার থাকতেন লম্বা মতো একজন ক্যামেরা নিয়ে ঘুরতেন মালয়েশিয়া এ ছিল আমাকে প্রচণ্ড ভালোবাসা ওই কথা আলোচনা হত কত অভিমানই ছিল সে কি করেছে ওই কথাটা নিয়ে কি করেছেন ম্যাগাজিনে ম্যাগাজিনের মধ্যে ছাপিয়ে দিয়েছেন ম্যাগাজিন এখন লোককে দেখেছে বললো এটা তো গিয়ে কেন কেন মহারাজ বলেছেন ছিল ভক্তিগত পরিবেশেই মারা সঙ্গে সঙ্গে সেটা চিৎকার চেচামেজি বললে মহারাজ শাসনের জন্য ওটা বলেছেন তা বলে আপনি ওটা পত্রিকা দেবেন সব পত্রিকা গঙ্গায় ফেলা হল সে বেচারা কত তাদের পত্রিকা মানে কম কমটা না কম করলে আশি হাজার টাকা লাগে কত ডলার এখানে তো ছাপায় না বাইরে সব ওই সব গেল সব গঙ্গায় ফেলাও। মহারাজ শাসনের জন্য ও বলেন তা বলে আপনি ছাপাবেন ওটা সব ফেলে দেওয়া সেই জন্য কিন্তু কথাটা সত্য কথা গুরুবাদ বলে গেছে এখন অপরকে আমার সহজিয়া বলবার অধিকারই নেই কেন আমি নিজে সহজে হয়ে যাচ্ছি সহজ সেই জন্য সাবধান থাকতে হবে মঠে যেই থাকবে প্রত্যেকে সাবধান থাকবে ওর অন্যায়টা যদি আমি ধরে ফেলি তাহলে সে বলবে আপনিও তো অন্যায় করেছেন ওই জন্য ও চুপ করে থাকবে ও জানে উনি জানেন সেখানে গুরুপাত যখন যোগপীঠে ইনচার্জ ছিলেন বহুপাত যাওয়ার পর যোগপীঠ মন্দিরে ইনচার্জ ছিলেন পত্রিকার কাজও করতেন সব গৌড়ীয় সম্পাদকের কাজ মঠের ইনচার্জ ছিলেন এবং তিনি যোগপীঠ মন্দিরে বিগ্রহ কাউকে পুজো করতে দিতেন না নিজে ঢুকতেন তখনকার তিনি যেসব বয়স্ক মহারাজা ছিল শুনেছি যোগপীঠ মন্দির তারা আজ থেকে পাঁচ সাত দশ বছর আগেও বেঁচে ছিলেন কেউ কেউ গুরু মহাজকে দেখেছেন ওই অবস্থায় তারা বলতেন মহারাজ আমরা অবাক হয়ে যেতাম এইরকম একজন মহাপুরুষ কল্পনা করা যায় না যদি কোনো সময় তার লঘু সংখ্যা যেবার ইচ্ছে বাথরুমে যাবে লঘু সংখ্যা সমস্ত কাপড় ছেড়ে গামছা পরে লঘু সংখ্যা করতেন করে এত পর্যন্ত ধুতেন ধুয়ে কুলকুচির পর কুলকুছি মুখ আপা ধুয়ে আবার তিলুক করে তবে ভগবানের ভরে ঢুকতেন তার শুদ্ধতা দেখে আমরা পাগল হয়ে যেতাম এও কি সম্ভব এও কি সম্ভব নাকি অবাক হয়ে যেতাম বলে সেই মহাজন তিনি জানতেন তার ইনচার্জ ছিলে। তিনি জানতেন কে কি ব্যবচার করে গুরুপাত পদ্মা বুঝতে পারতেন বেলা কে কোথায় যায় কি করে সব জানতেন অন্তর্জামী তিনি যখন এই সব কথাগুলো ধীরে ধীরে চেষ্টা করি হরিকথার মধ্যে কাটিয়ে দেওয়া কিন্তু কিছুতে কাটবে না তারপরে যখন তিনি ব্যবস্থা নেবেন তখন তার বিরুদ্ধে সবাই লেগে গেল এমন অবস্থা করলো অপরাধ করতে আরম্ভ করলাম তখন গুরুপাত দুঃখে দেখি করলেন বললেন বাইরের দৃষ্টিতে আমি আর যোগপীঠ মন্দিরে থেকে এইসব ব্যবচার দেখব না বাইরের দৃষ্টিতে আমার শরীরটাকে তোমরা মনে করবে জগন্নাথ মন্দিরের বাইরে বাইরের দৃষ্টিতে তোমরা দেখবে আমার শরীরটা চৈতন্য মঠের বাইরে কাজে নিজে যদি অন্যায় আমি দুর্বলতা আমার থাকে তাহলে অপর কোনো ব্যক্তিকে আমি বলতে পারবো না আর যখনই না বলতে পারবো তাহলে আমারও ব্যবিচার বৃদ্ধি বৃদ্ধি পাবে আর তাকে যে বললাম না তার জন্য তোমারও দোষার দোষ আসবে এই জন্য তুমি ভজনটা জেগোতে পারবে না অথচ কিন্তু সাধুগুরু ওই তোমার কাছে কৃপা করার জন্য ব্যস্ত রয়েছে। তাহলে গণ্ডগোলটা কোথায় জেনে রাখো সেই জন্য সবাইকে আমাদের সাবধান হতে হবে নিজের প্রতিষ্ঠাটা আমি সোসাইটিতে যে পজিশানে রয়েছে এটা আমি বজায় রাখি বাকি যে যা করছে করো এটা ভালো কথা নয় এটা তুমি হচ্ছে পরম গুরুদেবের শত্রু পরম গুরুদেব যে আদর্শ নিয়ে যে করেছিল এত কষ্ট করে রক্ত জল করে পৌপাদের গণের মধ্যে তিনি হচ্ছেন অদ্বিতীয় যিনি যে রক্ত ব্যয় করেছেন আমাদের গুরুবর্গের মধ্যে এরকম রক্ত ব্যয় করে জগতের লোকের মঙ্গলের জন্য বহুপাদের পর এরকম কেউ সব প্রধান প্রধান জায়গায় মট তৈরি করেছেন যাতে সাধুগুরু বৈষ্ণব আছেন। তিনি বলতে এই মঠগুলো যে করা হয়েছে কি জন্য জানো এইটা হচ্ছে পাখি পাখি ধরবার জন্য যেমন ফাঁদ করে রাখি সেরকম কলকাতায় ভালো জায়গায় মট করেছেন গৌহাটিতে বিভিন্ন জায়গায় কেন ওই সাধুগুরু বৈষ্ণব নিজের কাজে সেবার জন্য কোনো না কোনো সময় আসবে এসে কোনোরকম ট্রেন লেট হয়ে গেছে কোনো কিছু হবে এখানে আসবে মাধবোষে মাধব মহারাজে মঠ আসে চল সেখান। তখনই আমি সেবার সুযোগ পাবো তার দর্শনটা দেখো তোমাদের আরাম করার জন্য কলকাতায় মঠ হয়নি যে ভালো করে শুয়ে থাকবে তিনি করেছেন যে সাধুগুরু বৈষ্ণব হাওড়া স্টেশনে কখনো সময় লেট হলো কিছু হল তখন তিনি আসবেন সাধু সাধুগুরু বৈষ্ণব আসবেন তখন সেই সব পাখিগুলোকে আমি খাঁচায় ধরবো ধরে তাদের সেবা করব। এই রকম তার দর্শন ছিল সেই মহাপুরুষের বংশে যদি আমি কুলাঙ্গার হই তাহলে তার লজ্জার কিছু নাই এত বড় একজন মহাপুরুষের তার দর্শন কি ছিল তার রকম ভাব সেই জন্য পুনঃ পুনঃ বলা হচ্ছে সব বাহাদুরি বন্ধ করো সব বাহাদুরি বন্ধ করো করে কেবল এই তার জীবন তার সাধুগুরু বৈষ্ণবের মুখে সমুখে খালি এসোভন কর তালে লাভ হবে অভাব তোমাদের থাকবে না স্বভাবেই অভাব সেই জন্য কামকোদের দাশ হইয়া তার লাথি খায় ভ্রমিতে ভ্রমিতে যদি সাধুবৈধ পায় এটা হচ্ছে ভাইটাল পয়েন্ট ভ্রমিতে ভ্রমিত কষ্ট পাচ্ছে বদ্ধজীব হতেই পারে মায়া আকর্ষণ করতেই পারে কিন্তু যখন সাধুগুরু বৈষ্ণবের সঙ্গে দেখা হয়ে গেল তখন সে যদি ঔষধ খায় সাধু সাধু বৈদ্য ওই জন্য যে কান খোদের দাস হইয়া তার লাথি খায় ভ্রমিতে ভ্রমিতে যদি সাধু বৈদ্য পায় তার উপদেশে মায়া পিসাচি পালায় কৃষ্ণ ভক্তি পায় তবে কৃষ্ণ নিকটে যায় তাহলে সাধুগুরু বৈষ্ণবের দর্শনের মূল্যটা বুঝতে পারছ তোমার সঙ্গে শুধু সাধুগুরু বৈষ্ণব দেখা হওয়ার মূল্য হচ্ছে কৃষ্ণকে পাইয়ে দেবে কৃষ্ণ প্রেম পাইয়ে দেবে যেটা ব্রহ্মা শঙ্কর পর্যন্ত শুধুর লব কাঁদে থাকেন তার এরকম একটা সুবিধা আমি পেতে পারি সেখানে কালকে বলা হয়েছিল কামাদি যে আছে কামাদি নাম কথি না কথিধা পালিতা তেসাম জাতা ময়ী ন করুণা নত্রপা ত্রপা উপশান্তি কাম ক্রোধ লোভ যেগুলোকে তুমি এত প্রশ্রয় দিয়েছ কই সেগুলো তো তোমার ওপর করুণা করল না চিরকাল তোমার তো লাথি মেরে এসছে তোমাকে করুণা কখন করেছে দেখাও আমাকে চিরকাল তোমার লোভ এসছে জিভে তুমি ভালো ভালো জিনিস খেতে আরম্ভ করেছো তোমার উদরোপস্থ উদরোপস্থ বেগ তুমি দমন করতে পারো না ব্যবিচার করে ফেলেছ উদর অপস্থ সব লাইনে লাগানো আছে দেখবে এখানে দেখবে পোপাত বিচার করেছে লাইনে লাগানো এই দুটো চোখ দুটো চোখ দিয়ে যা কিছু দেখবে তারপর নাসা জিউভা পেট এখানে আস্তে আস্তে নামছে তারপর দেখবে ঠিক তলা থেকে উপস্থ আছে কাজে যে প্রথম থেকে ওপর থেকে কন্ট্রোল করে চাবি লাগাতে আরম্ভ করবে এই চোখের দর্শন ঠিক কর প্রথমে তার চোখে চাবি লাগালো চাবি লাগানো কন্ট্রোল করা চোখটাকে তো কানা করে দিতে পারবে না সেটা করেছিল বিন্দমঙ্গল কাটা দিয়ে স্ত্রী ওই কন্যাত ওই স্ত্রী জাতির থেকে দুটো কাঁটা চাইলো মাথার খোপার কাঁটা সেটা নিয়েই চোখের মধ্যে ঢুকিয়ে দিল যার কোনো দিন যেন এই সব কামিনীর রূপ দেখতে না হয় যেগুলো পচে গলে যাবে দুদিন পরে সেই রূপ আমাকে দেখতে হচ্ছে আমার এই আকর্ষণ হচ্ছে দুটো চোখ সেই কাঁটা চাইলো কন্যাকে সেই কামিনীকে বলল দুটো কাঁটা দিন আমাকে তোমার তোমার দুটো কাঁটা খোপার কাঁটা খোঁপার কাঁটা নিয়ে চোখে দিয়ে দিল ফিনকি দিয়ে রক্ত চিরকালের মতো চোখে এই চোখে আর দেখলেন না কিন্তু তখনই তার কৃষ্ণের কৃপা হলো যখন কৃপা হলো তখন তুই না দেখি বৃন্দাবনের দিকে যাচ্ছেন আর বৃন্দাবনে গিয়ে বৃন্দাবনে কৃষ্ণকে দর্শন করছেন কাজে এই চোখটাতে আগে চাবি লাগাও হরি কথা শুনতে শুনতে তারপর দেখ নাকের চাবি লেগে যাবে জিওয়ায় চাবি লেগে যাবে আস্তে আস্তে দেখে উদরে চাবি লাগবে তখন না খেলে একবেলা না খেলে চরকির মতো ঘুরছি পাগলের অবস্থা হবে না ক্ষুধা তেষ্ণা স্থির হয়ে থাকবে কেন অমৃত পান করছে সে কী খাবে অমৃত পান করছে সে সেখানে বলছেন এইভাবে দেখবে চেন ওয়াইজ লাগানো এখান থেকে বুদ্ধি ভালো হবে চোখের দর্শন ভালো হবে নাকের ইচ্ছা চলে যাবে কান না সব জেউ হাঁ তারপর আস্তে উদর উদার কন্ট্রোল হবে উদর কন্ট্রোলে তোমার সব হয়ে যাবে উদর যদি কন্ট্রোল হয়ে যায় সব জিউ ভাল্লাম্পট্ট শেষ হলো সব শেষ এই জন্য ভাগবতের সুন্দর শ্লোক আছে কে শোনে সে সব তাবৎ জিতেন্দ্রীয় নার বিজিতান্নে প্রমাণ কৃষ্ণ বলছে সমস্ত ইন্দ্রিয়গণকে জয় করে ফেলল সেই জিতেন্দ্রীয় নয় সমস্ত ইন্দ্রিয়কে জয় করেছে তথাপি তাকে জিতেন্দ্রীয় বলবে না কিন্তু তুই মূর্খের মতো তো তাকে গোস্বামী বলছিস তাতে জিউ ভাল লাম্পট্টতো আছে মূর্খ দল পাকাচ্ছে বুঝলি বলছেন সেখানে ভগবান শ্রীকৃষ্ণ উদ্ধবকে বলছে সেই পর্যন্ত তাকে জিতেন্দ্রীয় সমস্ত সমস্ত ইন্দি জয় করেছে একটা ইন্দি জয় করতে পারিনি ভালো খাওয়ার লোক ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন উদ্ধককে তাবৎ জিতেন্দ্রীয় নার বিজিতান অন্যেন্দ্রীয় প্রমাণ সর্ব জয় করে ফেলেছে হ্যাঁ কি রসনা জয় করতে পারিনি কারণ কি বলছেন কৃষ্ণ বলছেন উদ্ধবকে জিতম সর্বম জিতে রসে তুমি যদি রসটাকে জয় করতে পারো জিউ ভা তোমার সব জয় হয়ে যায় জিতম সর্বম জিতে রসে রসনা ভালো মন্দ খাওয়ার লোভ যেদিন ত্যাগ করতে পারবে সেদিন সব জয় হয়ে যাবে তোমার আস্তে সব কন্ট্রোল হয়ে যাবে ভক্তি না হলে পরে কিছু হবে না ভক্তি দরকার শুধু ভাষণ দিলে আর স্লোগান দিলে আর প্রশাসন বার করলে কিছু হবে না আমি কলকাতায় বিভিন্ন জায়গায় প্রসেসন বার করি আর প্রশাসন প্রশাসন বার করবো জগতের মঙ্গলের জন্য কিন্তু নিজের মঙ্গলটা আগে করতে হবে প্রশাসন বার করতে বার করবই বিভিন্ন জলুস বার ছুটবো করবো তো কিন্তু আগে নিজের মঙ্গল ইংরেজিতে একটা কথা আছে চ্যারিটি বিগিনস অ্যাট হোম তুমি যদি বলো আমি কী বা করবার জন্য যাচ্ছি এদিক ওদিক ছুটছি তাহলে আগুন ইংরাজিতে তারা ভজনও করে না তারা ভজনও করে না তাদের তাদের যে ব্যক্তিরা আছেন তারা লিখে রেখেছেন অনেক আগে সে কত বছর আগে আমি জানি না হাজার হাজার হাজার বছর আগে সেখানে বলছেন যে আগে নিজেকে কৃপা হ্যাঁ চ্যারিটি বিগিনস অ্যাড হোম শুনেছো কোনোদিন এই কথাটা শোননি জন্মে আরে ইংরেজিতে ফেমাস কথা একটা চ্যারিটি বিগিনস অ্যাড হোম দয়াদাক্ষিণ্য শুরু হয় ঘরেতে তুমি দয়া দাক্ষিণ্য নিজের ওপর করতে পারলে না নিজের ওপর দয়াদাক্ষিণ্য দেখাতে পারলে না গুরু কি কৃপাটা নিয়ে গুরু কি কৃপাটা নিলে না সেটা যদি নিতে পারতো ওপর দেখাতে পারত না উনি তুমি করবে দেখা জন্য চ্যারিটি বিজ্ঞান সার হব যে যদি কেউ দানি হতে চায় বড়ো দান দান হ্যাঁ চ্যারিটি মানে দান দক্ষিণা করবে তাহলে সেই দক্ষিণাটা তার ঘরে আগে শুরু হোক তার ঘরেতে আগে শুরু হোক তবে সে বাইরে সেই জন্য আগে আমাদের মঠের মধ্যে সবাই ঠিক হোক আমাদের মঠের মধ্যে সবাই তা সবাই সমস্তগুলো গ্রহণ করুক তারপর আমরা জগতের লক্ষ্যে বলতে পারব তা নালে পারব না হয় না ওই জন্য চ্যারিটি বিগিন স্যাড কথাটা জড়োজগতের কথা তথাবি বহু মূল্যবান আগে নিজের সঙ্গে সুবিচার কর। তুমি অন্যায় করছো নিজের সঙ্গে তারপর তুমি অপরের সঙ্গে সুবিচার করবে অন্যায় করু পরের ব্যাপার সেই জন্য বলছেন কৃষ্ণভক্তিও হয় অভিদেয় তাহলে বোঝা গেল তাহলে সাধুবদ্ধ ভমিতে ভমিতে যদি সাধুবদ্ধ পায় তাহলেই তার সুবিধা হবে আর সাধুবদ্ধ পেলেও সুবিধা হবে না যদি তার উপদেশে এই যে লেখা যে পড়ে তার উপদেশে মায়া পিসাচি পালাবে তার উপদেশ মন্তে মায়া পিসাচি পালাবে যদি উপদেশ গ্রহণ করে কৃষ্ণভক্তি হয় অভিদে প্রধান ভক্তিমুখ নিরীক্ষক কর্মযোগ জ্ঞান সমস্ত কর্মযোগ জ্ঞান সবজে ভক্তির মুখ চেয়ে রয়েছে ভক্তিদেবী যদি একটু কৃপা করে দেয় তবে কর্মযোগ জ্ঞানে এসব তোমাকে ফল দিতে পারবে এই সব সাধনের অতি তুচ্ছ ফল ভক্তি বিনা তাহা নারে ফল কৃষ্ণ ভক্তি বিনা জ্ঞান কর্ম যোগ কোনোটাই ফল দিতে পারবে না ভক্তি না হলে তোমার সুবিধা হবে ভক্তি যতক্ষণ না পাবে তোমার সুবিধা হবে না তোমার জ্ঞান যোগ তপস্যা কত বাহাদুরি করলে কিচ্ছু লাভ হবে না আমি এইসব শোকের ব্যাখ্যা করেছিলাম তোমরা সব মনে রাখতে পারো না হ্যাঁ কোনোটাই মনে রাখতে পারো না আমি আর কি করতে পারব সেখানে বহু বাদ সুন্দরভাবে বলতেন যে আরাধিত যদি তপসা ততস্কিম আরাধিত যদি তপস্ততস্কিম না আরাধিত যদি তপসা ততস্কিম অন্তর্বাহিত যদি তপসা ততস্কিম না বাহির যদি তপসা ততস্কিম এসব প্রকার ব্যাখ্যা আমি করেছি শুনেছি নৈষ্কর্মি উচ্চতভাব শতত জ্ঞানম কুতো পুন স্রীশ্বরে না চর্ম যদি কি বলছেন নৈষ্কর্ম ওপিচ্যুতভাববর্জিত নতে জ্ঞানম কুত শশ্রমীশ্বরে নাচার কম যদপীকারপসী নান পারি ননসি মন্ত্রবিদ সঙ্গল ক্ষেম নির্পণ তুভদ্র শবসে নমো নম তুভদ্রশবসে তপস্বীন দান পারি মনসি মন্ত্রবিদে নি না জপণ তসম সুভদ্র শবসে নমো নম বাঞ্ছাভুষ পাশ পতি পাবো বৈষ্ণভ্যো নম